আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহালনুতে বর্ণিত একদা কথা আল্লাহর রসুল সাল্লাহ আল্লাম বের হলেন তখন আব্দুল্লাহ ইবনু হুজাফাহ দাঁড়িয়ে বললেন আমার পিতাকে তিনি বললেন তোমার পিতা হুজাফাহ তারপর তিনি বারবার বলতে লাগলেন তোমরা আমাকে প্রশ্ন করো উমর রাজিউল্লাহ্নম তখন জানু পেতে বসে বললেন আমরা আল্লাহকে প্রতিপালক হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে নবীন হিসেবে সন্তুষ্ট চিত্ত গ্রহণ করে নিয়েছি कथा तीन बार बलतेल्लासूल नीरव हलन